আবদুল্লাহ হিবনু উমর রজিয়াল্লাহ হতে বর্ণিত যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ইদুল আযহা ও ইদুল উল ফিতরের দিন সালাত আদায় করতেন আর সালাতের পর খুদ্বাহ দিতেন